মানবতা সমাধানো হি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 الله عليه বাশদ মহমদন রসুল তালবসলিম কজিরা আমি বসমি রহমা কাফ ওলকরআনিলমজীদ বলাজব ফকালফির হাজা শীব সমিত শোতা দর্শক আল্লাহ আকরাবুল্লা আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরবুল্লা আলমিন কোরআনী করিম নাজেল করেছেন যে আল কোরআন নিজেও সম্মানিত আল্লাহ পাকের বাণী আর যারা কোরআনী করিমের প্রতি বিশ্বাস স্থাপন করে কোরআন করিম অনুযায়ী জীবন গড়ে কোরআন করিমের দিকে আহ্বান করে কোরআন করিম শিখে শিখায় তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন সালাহ এবং সালাম নাজেল হুকেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর যার প্রতি আল কোরআন করি আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন আমাদের তস্বির হবে সুরা কাফ থেকে সুরায় কাফের তস্বির আমরা করব। এই সুরা মক্কী সুরা রাসুল্লাহ সাল্লামের মক্কার জীবনে নাজল হয়েছে এতে পঁয়তাল্লিশটি আয়াত রয়েছে মক্কি সূরাগুলির বিষয়বস্তু হচ্ছে আকিদা সম্পর্কীয় বিশ্বাস সম্পর্কীয় ইমান সম্পর্কীয় তৌহিদের কথা রেশ কথা কথা আল্লাপাকের কিতাবের কথা পরকালের কথা পুনরুত্থানের কথা এই বিষয়গুলি মক্কীরা বেশি স্থান পেয়েছে কারণ মক্কার জীবনে রসুল্লাহ সাল্লা সাল্লামের দাওয়াত তৌহিদের দাওয়াত ছিল আখেরাতের দাওয়াত ছিল ইমান আকিদার দাওয়াত ছিল আর অধিকাংশ হুকুম আহকাম বিধি বিধান মদিনা হিজরতের পরে নাজুল হয়েছে এই জন্য মাদানী সুরাগুলি বৈশিষ্ট্য হচ্ছে যে তাতে বিভিন্ন শরীয়তের মাস্লা বিধি বিধান রয়েছে এই সুরার নাম সুরে কাফ কারণ এই সুরার প্রথমে কাফ বিচ্ছিন্ন শব্দটি আল্লাহ ফাকরব্বুল আলামিন উল্লেখ করেছেন আর তা দিয়ে এই সুরা শুরু হয়েছে আল্লাহ ফাকরব্বুল আলমিন এই সুরার প্রথমে কোরআনে কেরিমের শপথ করেছেন কাফ অল কোরআন মজিদ আমি আল্লাহ শপথ করি মর্যাদাপূর্ণ কোরআনের মাহাতপূর্ণ কোরআন করিমের আল কোরআনের আল্লাপাক শপথ করছেন আর এই ওয়াও শপথের অর্থে এসে থাকে আরবি ভাষায় আল মজিদ কোরআনের গুণ হিসাবে আল্লাপাক আল মজিদ শব্দটি উল্লেখ করেছেন মজিদ মানে হচ্ছে মর্যাদা সম্মান কোরআন সম্মানিত কোরআনিকেরিম সম্মানিত বাণী মর্যাদাপূর্ণ বাণী সুতরাং সেটা সেহের যা দুটনাও হইতে পারে না সেটা গণকের বাণীও হইতে পারে না সেটা কোনো কবিতাও হতে পারে না সেটা মানুষের রচিতও হইতে পারে না সেটা নিঃসন্দেহে আল্লাপাকের বাণী যা আসমান থেকে আল্লাহ পাক ওয়াহি করেছেন আর কোরআনে কেরিম এই দিক থেকেও মজিদ যে কোরআনে কেরিমের সাথে যারা নিজেকে জড়াতে পারবে তার প্রতি ইমান আমল এবং সেই দিকে দাওয়াত দেওয়া কোরআন করিমের শিক্ষা নেওয়া দেওয়া প্রচার প্রসার করা এইসব গণগুলি যার মধ্যে থাকবে তারা সবচাইতে শ্রেষ্ঠ আর তাদেরকে আল্লাপাকে কোরআনে কেরিম দিয়ে সম্মানিত করেন পেন মোহাম্মদ রসুর আল্লাহ সাল্লাহ সাল্লামের সাহি হাদিস রয়েছে সাহি বখারিতে খে রকুমান তা আল্লাম আল কোরআন ও আল্লাহ দুই খালিফা এই হাদিসটি বর্ণনা করেছেন তৃতীয় খালিফা উসমান রাজি আল্লাহ তাল্লাহ চতুর্থ খালিফা আলী রাজি আল্লাহ তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওই লোকেরা যারা মন্ত আল্লাম করান কোরআন যারা কোরআন করিম নিজে শেখে কোরআন কারিম শেখা মানে শুধু শব্দ আর অক্ষরের জ্ঞান অর্জন করা নয় তিলাওয়াত করতে পারা নয় কোরআন শুধু মুখস্ত করা নয় বরং কোরআন করিম শিখা কোরআন কেরিমে থেকে শুরু করে মুখস্থ করা থেকে শুরু করি তার অর্থ বোঝা এবং সেই মোতাবেক জীবন গড়া যেই ব্যক্তি কোরআন শিখে কোরআনের ছাত্র আর না হলে ও আল্লাহ কোরআন শিখায় হয় কোরআনের শিক্ষক উস্তাদ কোরআন শেখায় অথবা শিখে এরা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ রসুল্লাহ সাল্লা সালামের বাণী কোরআন করিম এইভাবে মানুষকে সম্মানিত করে কলকরআনিল মজিদ আল্লাফা কোরআনকারিমের শপথ করে বিশেষ একটি কথা অকাট্যভাবে ঘোষণা করতে চেয়েছেন মানব জাতির উদ্দেশ্যে আরব মুশ্রিকদের উদ্দেশ্যে বিশেষ করে যাদের মাঝে প্রথম কোরআনে কারিম নাজুল হয় সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লাম আমার পক্ষ থেকে নিঃসন্দেহে রসুল আমি কোরআনে ক্যারিমের শপথ করে বলছি যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমার রসুল আর কেউ কেউ বলেছেন যে কাসামের জবাব অর্থাৎ যেই বিষয়টির জন্য কসম করা হয়েছে সেটা আগের আয়াতগুলিতে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে কিয়ামত পুনরুত্থান অর্থাৎ আমি সম্মানিত মর্যাদাপূর্ণ কোরআনের শপথ করে বলছি যে নিঃসন্দেহে তোমাদের পুনরুত্থান হবে মতের পরে আবার তোমাদেরকে ওঠানো হবে জবাবদেহি করতে হবে যে সম্পর্কে আল্লাপাক আগের আয়াতগুলিতে বলছেন বল আজিবু আনজা আহমনজের অমিন মিনহুম বরং তারা বিস্মিত হয়েছিল আশ্চর্য হয়েছিল যে আনজা আহমনজেরমিন মিনহুম যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী নবী কি জন্য আসলো তাদের মধ্য থেকে কেন আসলো তাদেরকে আরও গৌরব করা উচিত ছিল যে আমাদের বংশ আমাদের শহর থেকে নাবি এসেছে কিন্তু এর বিপরীত শয়তান তাদেরকে গুমরাহ করেছে মক্কার মুশ্রেকদেরকে কোরাইশদেরকে যে তারা বলল যে রসুল আবার মানুষের মধ্যে কেন মানুষ কেন হবে রাসুল আল্লাহ ফেরিস্তা পাঠাইতেন যদি আল্লাহকে রসুল পাঠাইতাম ফেরিস্তা পাঠাইতাম তার মানে তাদের ধারণা ছিল যে রসুল মানুষ হইতে পারে না মানুষের ঊর্ধ্বে কিছু হইলে রাসুল হইতে পারে মা লেহাজার রসুল ইয়া করু তো আমিফিল আসওয়ক আল্লাহ ফাক নাতে কাফেরদের কথা উল্লেখ করতেই বলেছেন যে ওরা আশ্চর্য হয়ে বলতোই যে ইয়ে আবার কোন রসুল হলো যে এয়া করল আমাদের মতো পানাহার করে খায় ও এম শিফিল আসোয়াক আমাদের মতো হাটবাজার করে ব্যবসা বাণিজ্য কেনাকাটা করে তো পার্থক্য কি থাকলো তার মানে এর থেকে ভিন্ন কিছু হইতে হবে রসুলকে এই রকমই যদি একদল মুসলিম ভ্রান্ত আঁকিয়ে রাখে যে রসুল মানুষ না মাটির তৈরি না নূরের তৈরি তাহলে এতে বিজাতি কাফেরদের আরব মুশ্রেকদের আকিদ বিশ্বাসের সাদৃশ্যতা রয়েছে আদম আর কোরেশ বংশের মানুষ ও আদাম তো রাফ আর আদম আলাই সাল্লাম আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন ফকাল আল কাফেরন সুতরাং কাফেররা বলেছিল হাজা সয়ুন আজীব এটা তো আশ্চর্যজনক বিষয় যে আমাদের মধ্য থেকে একজন মানুষ কি করে রসুলিয়া আসলে আয়দা মিতনা ওয়াকুন্না তোরা আচ্ছা তো দেখি যে আমরা যখন মারা যাব ওয়াকুন্না তোরা মরে গিয়ে আমরা মাটিতে মিশে যাব মাটি হয়ে যাব। তারপরে আবার আমাদেরকে উঠানো হবে এসব কথা মোহাম্মদ বলে এ তো আশ্চর্যজনক কথা এসব অবিশ্বাসযোগ্য কথা বা ঈদ এই রকমের ফিরে আসা বহু দূরের ব্যাপার মরে যাওয়ার পরে আবার ফিরে আসা আর এই সব কথা বাস্তবায়ন বহু দূরের ব্যাপার মানে সব বিশ্বাসযোগ্যই নাই তাহলে আরব মুশ্রেকেরা আখেরাতকে পরকালকে পুনরুত্থানকে অস্বীকার করত আল্লাপাক রব্বুল আলম তারপরে এরশাদ করেছেন যে আল্লাহ আল্লাপাকের জন্য মানুষের মৃত্যুর পরে উঠানো এটা সহজ প্রথমবার আল্লাহ সৃষ্টি করেছেন এছাড়া আল্লাহ পাক এর চাইতে বিশাল বিশাল সৃষ্টি করেছেন বিশাল বিশাল সৃষ্টি মখ্লুকাত আল্লাহাক সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করে জমিন সৃষ্টি করেছেন পাহাড় পর্বতমালা সৃষ্টি করেছেন সাগর মহাসাগর সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন তাহলে এই ক্ষুদ্র মানুষকে প্রথমবার আল্লাহ সৃষ্টি করেছেন দ্বিতীয়বার আবার মৃত্যুর পরে পুনর্জীবিত করা আর তাদের পুনরুত্থান হিসাব নিকাশে নেওয়া আল্লাহাক রব্বুল্লা আলেম জন্য সহজ আল্লাহাকের স্বাদ করছেন কাদা আলেম না মাতান কসুল আর হুম নিঃসন্দেহে আমি আল্লাহ জানি মাতান কসুল আর দমে নানব জাতির মধ্য থেকে মাটি যা তাদের কমিয়ে দিয়ে থাকি। অর্থাৎ তাদের যতটুকু ক্ষয় করে থাকে অর্থাৎ মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে মাটিতে দাফন করে দেওয়া হয় বা মাটিতে চলে যায় যাওয়ার পরে কতটা সরছে কত দিনে আর সরলো তো পচল কোথায় তার হাড়হাড্ডি কোথায় আর কোথায় ছিল সব কিছু আল্লাহ জানছেন আল্লাপাক যখন সবকিছুই জানছেন যে কোথায় তার অবস্থান কোথায় মারা গেছে কোন মাটিতে সরেছে পৌঁছেছে তো আল্লাহপাকের জন্য আবার সেখান থেকে উঠানো মুশকিলা কিতাবন হাফিজ আর এ ছাড়াও আমার কাছে আল্লাহ পাক বলছেন একটি কিতাব রয়েছে একটি লিপি রয়েছে হাফিজ সুরক্ষাকারী যাতে সংরক্ষণ করা আছে তাদের ভাগ্য তাকদীর। কোথায় তার জন্ম কোথায় তার মৃত্যু কোথায় সরবে পচবে আর কোথা থেকে উঠবে আর কী পরিণাম হবে সব কিছু লিখা আছে আল্লাহ ফখরবুল্লা আলম মানুষের তোকে দৃঢ়লিপিতে তোকে লিখে রেখেছেন বেলকা জব হাক্কলাম্মা জা আহম বরং এই কাঁফেরা সত্য তাদের সামনে আগত হওয়ার পরে তারা তাকে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে ফি আমরি মারিজ সুতরাং তারা সংশয়ের মধ্যে পড়ে রয়েছে সংশয়ে লিপ্ত রয়েছে সন্দেহে পড়ে আছে কোনটা করবি কোনটা বিশ্বাস করবে কারণ তারা আসমানি গাইড মানতে চায় না আল্লাপাকের দিক নির্দেশনা সেই জন্য তারা এইরকম এখানে অল্প বিরতি দিয়ে আবার আমরা আমাদের স্ত্রীর দিকে ফিরে আসছি আমি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 আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃসম্প্রচার সকাল 6.30টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যাটাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই জেনে ব্যবহার করবে সেই জেনে ব্যবহার করতে হবে কান্দার হুসেন রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাকরিয়া জাহাঙ্গীর इतिबृत्ति विश्वमयर क्रम विकास परवर्ती अनुष्ठान সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমরা তাফসির করেছিলাম সুরে কাফের আয়াত নম্বর ছয় আল্লাহ এর সাদ করেছেন আফালু ইসামাফা কহম কাইফা ফরুজ এখানে আল্লাহাকুল্লা আলমিন মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন যে তারা আকাশের দিকে একটু চেয়ে দেখে না যে বিশাল আকাশ আল্লাহ তৈরি করে রেখেছেন যে কিভাবে আল্লাহ পাক তৈরি রেখেছেন এবং তাকে সুসজ্জিত করেছেন গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র দিয়ে মেঘমালা দিয়ে আল্লাহ ফাঁকের রব্বুল্লা আলমিন কত সুন্দর সাজিয়েছেন আর এতে কোনো রকম ফাটল নেই পৃথিবীর যে কোনো তৈরি করা জিনিসের মেরামত করতে হয় আসমানের এবং আসমানে যা কিছু রয়েছে তাতে কি এরকম কিছু করতে হচ্ছে যে আল্লাহ ফাঁকে বিশাল সৃষ্টি সৃষ্টি করতে সক্ষম তিনি মানুষের আবার পুনরায় উঠাতে কি করে অক্ষম হবেন অবশ্যই তিনি উঠাবেন সেটা তার জন্য সহজ আফাল আমি আনজরু এল আসামা তারা কি চিন্তা করে দেখে না চিন্তাশীল হয়ে আকাশের দিকে তাকাইরা দেয় তাদের মাথার উপরে কেইফা বানাই না হা আমি তা আমি বানিয়েছি ওয়াজ না এবং সেটাকে সুশোভিত করেছি অমাল আহমিন ফরুজ আর তার কোনো ফাটলও নেই মাদাদ নাহা আর জমিনকে আমি বিস্তৃত করেছি আল্লাহাক জমিনকে বসবাসযোগ্য করে দিয়েছেন বিছানার মতো বিষিয়ে দিয়েছেন ওয়ালকাইনাফিহা রওয়াসিয়া এবং জমিন যাতে করে স্থির থাকি সেই জন্য তার উপর স্থাপিত করেছি পর্বত রাজি রাসিয়া তুন মানে পাহাড় পর্বত জাবল ওর বহু বচন হচ্ছে রওয়াসি ওয়াম্বতনাফিহা মিন করলে জউজিম বাহিজ এবং তাতে আমি উদ্গত করেছি যাবতীয় সুদৃশ্য উদ্ভিদ রাজি জউজিম বাহিজ বিভিন্ন রকমের আল্লাহ ফাকর্বুল আলমিন উদ্ভিদ রাজি যেগুলি দেখতে অতি সুন্দর আল্লাহ পাকর গুলাল সেগুলিকে গজিয়েছেন সেগুলিকে উদ্গত করেছেন এসব আল্লাহ পাকের কাজ এগুলি হচ্ছে আল্লাপাকের রবুবিয়া তো আল্লাহ পাখের প্রভুত্ব এগুলির ক্ষেত্রে যে তৌহিদ সেই তৌহিদকে তৌহিদে রবুবি বলা হয় আল্লাপাকে সৃষ্টিকর্তা আল্লাহ পাকে নিয়ন্ত্রণ করে আল্লাপাকের এই সব কাজ আর কোনো অলি মুরশেদ নবী রসুল কেউ করে না যখন এক আল্লাহ পাকলে তাদের কি করে উপাসনা কি করে নজরানা পেশ করা হইতে পারে তাদের জন্য কি করে কুরবানি আর উৎসর্গ হইতে পারে বলিদান হইতে পারে আল্লাহ পাক এরশাদ করছেন যে এসব সৃষ্টি করেছে তবরা আব্দি মনী এতে যারা আল্লাহ অভিমুখী লেখ করলে আবদিম মনি আল্লাহ অভিমুখী বান্দা শেষা বান্দাদের জন্য চক্ষু উন্মোচনকারী বিষয় রয়েছে আল্লাহ আল্লাপের এসব সৃষ্টিতে যার কথা আল্লাপে এখানে উল্লেখ করেছেন এগুলিতে মানুষের চোখ খুলে যাবে যদি সে আল্লাহ অভিমুখী হয় আল্লাহকে জানতে চাই আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই আল্লাহ পাকের স্রষ্টার যদি সন্ধান করতে চাই তাহলে অবশ্যই চক্ষু খুলে যাবে তব সেরা অধিকারা এবং এতে উপদেশ রয়েছে উল্লেখ করলে আব্দিম মনিব প্রত্যেক আল্লাহ অভিমুখী বান্দার জন্য তাহলে বোঝা যায় যারা আল্লাহ অভিমুখী না পেট পূজারী যৌন চাহিদার পূজারি, যারা পয়সার পূজারী যারা টাকা পয়সার গোলাম যারা পৃথিবীকে কামড়ে ধরে আছে তাদের আর অন্য কোনো চিন্তা করার ফুরসত নেই তাদের জন্য হৃদায়ত নেই না আল্লাপাকের আয়াত কোরআনে কেরিমের আয়াতের রসুলের হাদিসে হৃদায়ত রয়েছে আলো রয়েছে না আল্লাপাকের সৃষ্টিগত আয়াত যেসব নিদর্শন রয়েছে আসমান জমিন আর সব সৃষ্টি তাতে তাদের জন্য উপদেশ নেই তা থেকে উপকৃত যেহেতু তারা হবে না আর আমি আকাশ থেকে অর্থাৎ ওপর থেকে অবতীর্ণ করেছি বর্ষণ করেছি মা আমারকা বরকতময় পানি বৃষ্টিকে আল্লাপাক বরকতময় পানি বলে আখ্যায়িত করেছেন নিঃসন্দেহে बिस्टी आल्लाक बरकत रही बिस्टि पानी माध्यम आल्ला फर अब्बुल आलमी समस्त प्राणी रेजिक उपजीविकार व्यवस्था कर फम बतना बेहिजान्न और यही पानी द्वारा बहु बागानी उदगत कर फर अब्बुल्ला आलमीन बहु बागान द्वारा सृष्टि कर हाब्बाली हासीद हब मान हे शाना और हसीिद मान जाटे मेड़े नहीं आसा है আপনি ফসল যে কেটে নিয়ে আসেন এটাকে স্বর্ণের জাকাত চাঁদের এগুলি হচ্ছে বছরে একবার এক বছর পুরা হইলে কিন্তু খাদ্যদ্রব্য সম্পর্কে বলছেন ওয়া আতু হাক হাসাদি। এই খাদ্যদ্রব্যের জাকাত তোমরা কেটে মেরে আনার দিন দিয়ে দাও যেদিন কেটে মেড়ে উঠালে ঘরে ধান গম সেই দিন ওর হক দিয়ে দাও মানে জাকাত ওসর দিয়ে দাও তো ওখানে হাসাদ শব্দটি ব্যবহার করা হয়েছে আর এখানে হাসিদ শব্দটি ব্যবহার হয়েছে আল্লাপাক রব্বুল আলমেন তাহলে এই আকাশের পানি বৃষ্টি দিয়ে বহু বাগান সৃষ্টি করেন ওয়াহাবাল হাসিদ এবং মাড়াই যোগ্য শস্য দানা আল্লাহ পাক সৃষ্টি করেন যা মানুষের রিজিক হয়ে থাকে অন্নাখলা বা সেকাত আর আল্লাহ পাক উঁচু উঁচু খেজুরের গাছ তৈরি করেন এই বৃষ্টির মাধ্যমে বৃষ্টি যদি না হয়তো আরও মরুভূমি বছরে অল্প কিছু সময় যে বৃষ্টি হয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানকার চাষিদের জন্য যদি শহরের লোকেরা মনে করে যে আমাদের তো বৃষ্টির প্রয়োজন আমরা তো ব্যবসা বাণিজ্য করি তাহলে কি খাবে টাকা পয়সা খাবে না ওই গ্রামগঞ্জ থেকে ওই চাষিদের কাছ থেকে খাদ্যদ্রব্য আসবে তাহলেই তো খেতে পাবে তারপরে বোঝা গেল যেমন বৃষ্টির প্রয়োজন কৃষকের রয়েছে তেমন শহরে যারা বাসিন্দা তাদেরও রয়েছে না হলে তারা অনাহারে মারা যাবে আল্লাহ আল্লাফাক অনবাসে কাত আল্লাহাক সৃষ্টি করেছেন উঁচু উঁচু খেজুরের গাছ লাহাতাল অন নজিদ যাতে রয়েছে গুচ্ছ স্থরে স্থরে খেজুর লহাতাল অন নজির যাতে খেজুরের গুচ্ছ রয়েছে নজির গুচ্ছ গুচ্ছ থাক থাক হয়ে এসব আল্লাহ কেন সৃষ্টি করেছেন বলছে রিসকাল্লিল এ বাদ বান্দার উপজীবিকা হিসাবে বান্দাকে রেজেক দেওয়ার উদ্দেশ্যে না হলে মানুষ খেতে পেত অনাহারে মারা যেত আরবদের প্রধান খাদ্য নবী করিম সাল্লা সাল্লামের নাই ওই খেজুর ছিল আর না হলে ওই ছাগল আর উঁট পুষত ওই ছাগল আর উটের গোস্ত ছিল আর দুধ ছিল এছাড়া তাদের কোনো খাদ্য ছিল না মাঝে মধ্যে কখনো তাদের কাছে জব চলে আসত আর গম তো খুবই কম আসতো আর চাউলের নাম তো ভাতের নাম তো পাওয়াই যায় না সাইকর হাদিস তো আল্লাহাকি এইভাবে প্রত্যেক যুগে বিভিন্ন রকমের রিজিক আল্লাপাক মানুষকে যোগান দিয়েছেন ও আহ বেহি বলদাতা মাইতা আর এই বরকতমা বৃষ্টি দিয়ে আমি মৃত দেশকে মৃত এলাকাকে জীবিত করেছি অর্থাৎ অনাবাদ হয়ে গিয়েছিল বৃষ্টি না হওয়ার কারণে সেগুলিকে যোগ্য করেছি কাজালিকাল খরু যেভাবে মৃত জমিনকে আমি আবাদযোগ্য করলাম আর সেখানে ফসল হচ্ছে খাদ্যদ্রব্য আসে মানুষের ব্যবস্থা হচ্ছে ঠিক তেমনি কাজ এইভাবে বের হইতে হবে কবর থেকে মৃত সরে গেছে পচে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে আল্লাপাক সেখানে আবে হায়াত মাউল হায়াত বর্ষাবেন আর প্রত্যেক মানুষ কবর থেকে উঠে আসবে যখন সিংহা ইসরাফিল আলি ইসালাম ফুৎকার দেবে কাজাবাদ কাবল কৌমনুহ আল্লাহ বলছেন এর পূর্বে অর্থাৎ এই কোরসদের পূর্বে বহু জাতি আম্বিয়া রসুলগনকে মিথ্যা প্রতিপন্ন করেছে নবী মোহাম্মদ সাল্লাতে সান্ত্বনা দেওয়া হয়েছে দেখো এটা নতুন কথা নাই যারাই ভালো কথা বলি যারাই জাহান্নামের পথ থেকে মানব উদ্ধার করতে চেয়েছে তাদের শত্রু হয়েছে তাদের বিরোধিতা করা হয়েছে কেজাবাদ কাবুল হম কমনুম এদের পূর্বে নু আল ইসলামের জাতি মিথ্যা মনে করেছে নু আলী ইসলামকে ওয়াসাব রস আর কূপের অধিবাসীরা কুয়া এলাকার অধিবাসীরা এরা কারা ছিল তফসিরকারদের বিভিন্ন মতের মধ্যে সবচেয়ে বলিষ্ঠ মত যেটা ইমাম ইবনে জারি তাবারি বলেছেন সেটা হচ্ছে এরা আসাবুল ওখদুদ যাদের কথা সুরে বুরুজে উল্লেখ করা হয়েছে এই জালিমরা যারা আল্লাহ পাকে নেকান্দাদেরকে আগুনে জ্বালাবার চেষ্টা করেছিল তাদেরকে আল্লাপাক ধ্বংস করেছিলেন ও সামুদ এবং সামুদ সম্প্রদায়ও এর আগে নবীকে আল্লা দিনকে মিথ্যা মনে করেছে ওয়াদ আদ সম্প্রদায়ও সামুদ সম্প্রদায়ের নবী সাল আলি সাল্লাম ছিলেন আদ সম্প্রদায়ের নবী হুদ আলি সাল্লাম ছিলেন ও ফিরাউন আর ফেরাউন ও ইফানুলুত আর লুত আলি সাল্লামের ভাইয়েরা মানে আত্মীয়স্বজন বংশধর ফেরাউনের জামানে মুসা আলি সালামকে আল্লাপাক পাঠিয়েছেন লুত আলাইসালামকে ওই জাতির জন্য পাঠিয়েছিলেন যেই জাতি সাদ্দুম্ব এলাকায় বসবাস করত আর তাদের সিরকুফরির সাথে সাথে আল্লাহ ছাড়া অন্যের পূজা উপাসনার সাথে সাথে এই চরম অপরাধের সাথে সাথে আরও একটি নোংরা জঘন্য অপরাধ করত মানব জাতির ইতিহাসে তার পূর্বে কোন জাতি এই কাজ করে সেটা হচ্ছে সমকামিতা আল্লাপাক একজন সবচেয়ে কঠোর শাস্তি আর কয়েক রকমের শাস্তি দিয়ে আল্লাপাক এদেরকে ধ্বংস করেছে আর সেই এলাকার ওপর আল্লাহ পাকের এত ক্রোধ ছিল যে আল্লাহ পাক সেই এলাকাকে মৃত সাগরে পরিণত করেছেন কেমত পর্যন্ত আর বসবাসযোগ্য নেই সেটাকে আল্লাহ আল্লাপাক যেটাকে মৃত সাগর বলা হয় সেই সাগরে পরিণত করেছেন আল্লাহ পাকের সাথে ওয়াসাবুল আইকা আর আইকা বাসী আইকা মনে হয় বন জঙ্গল তো বন জঙ্গল এলাকায় সোহাইব আলী ইসলামের শহর যে মাদিয়ান ছিল এই মাদিয়ানের উদ্দেশ্য সোহাইব আলী ইসলামকে পাঠানো হয়েছিল আর আইকা তার পাশেই ছিল বন জঙ্গল এলাকা সেখানে কিছু লোকেরা বাসলো তাদের উদ্দেশ্যেও পাঠানো হয়েছিল তাদের কথা বলা হয়েছে কেউ কেউ বলেছে আইকা মানে ঘন পাতা আর ডাল বিশিষ্ট গাছ তো সেই এলাকা একটি বিশেষ গাছ ছিল যার ডাল পাতা খুব ঘন ছিল সেই গাছের পূজা করতো আল্লাহাক বলছেন যে আইকা এই ঘন ডাল আর পাতা বিশিষ্ট গাছের পূজারীরা এরাও মিথ্যা মনে করেছিল সোয়াব সালাম কি এদেরকে কলা ধ্বংস করেছে কম তুবায় এবং তুব্বার জাতি যারা এমন দেশে বসবাস করত। এরা হচ্ছে সাবা জাতি যাদের কথা আল্লাফা আক সুরে সাবাই উল্লেখ করেছেন কুল্লুন কাজাবা রসুল এরা সকলে রসুলগণকে মিথ্যা মনে করেছিল অবিশ্বাস করেছিল ফাহাকা ওয়াইদ সুতরাং তাদের ওপর আমার শাস্তির বাস্তবায়ন হয়েছিল আফা আইন আবিল খালকিল আউ্বাল আমি কি প্রথমবার সৃষ্টি করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম আল্লাহ বলছেন প্রথমবার যখন মানব জাতিকে সৃষ্টি করি আমি কি ক্লান্ত হয়েছি বা প্রথম যে কোনো সৃষ্টি করি আমি কি ক্লান্ত হয়েছি না বেলহম ফিল আবিন খালকিন জদিদ যখন আমি প্রথমবার ক্লান্ত হইনি তাহলে পুনরায় সৃষ্টি করা তো সহজ বরং তারা এই জন্য বিশ্বাস করে না যে তারা নতুন সৃষ্টি মানে পুনরায় সৃষ্টি সম্পর্কে সংশয়ে সন্দেহে পড়ে আছে আল্লাহ ফাকরাবুল আলমিন এখানে কাফেরদের সম্পর্কে বলছে এরা সন্দেহে পড়ে আছে তো কাফেররা নবী আসলামের জামান কিছু লোক সন্দেহে ছিল আর কিছু লোক অস্বীকার করতো পরকাল সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল একমাত্র মমিন মুসলিম যারা কোরআনে করিমে বিশ্বাসী রাসোর হাদিসে বিশ্বাসী তাদেরই একটা স্পষ্ট ধারণা আছে আখেরাত সম্পর্কে আর যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে তাদেরই এই জ্ঞান রয়েছে আর না হইলে অধিকাংশ মানুষ যেমন জীবন জীবনযাপন হয় চলে যাচ্ছে আর সময় কেটে যাচ্ছে আখেরাত সম্পর্কে কোনো চিন্তা চেতনা নেই আল্লাহাক এই রকম লোকদেরকে যেন হৃদায়ত দান করেন আল্লাহাক আমাদের সকলকে যেন দিনের রাস্তায় রাখেন আল্লাহাক আমাদের ভুলভ্রান্তি যেন মাফ করে দেন الله فاق جانو آخرتهم بذلكم يا بكارين وصل الله ونبينا محمد وعلى آله وصحبه أجمعين ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألبش روح حياتي ملأغاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعالي ايش الا في رضا আপনার আপনার করতে শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক IBAN: SEBIBONDOLOYD30963401024192 SHORT CODE: 300083 SWIFT BIC CODE: IBOBZB22 টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@feastv.tv feasttv মানবতার সমাধান যা মানুষকে পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা করে জাত সমীক্ষায় অনুপ্রাণিত করে अनुग्रह अंतरे अल्लाह भीति सृष्टिकारी हादी समूह आज रतारोटा पुन सम्प्रचार सकाल दस टाइप